মানবতার সমাধান عليكم ورحمة الله الله <وأشهد أن لا إله إلا الله الله الحمد الحمد الذي وما لا شريك له <وأشهد أن عبده <أما بعد <فإن خير الحديث كتاب الله> <وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا حق تقاته ولا تموتن الا وانتم مسلمون সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা দিয়ে আমরা অনেক অন্যায় কাজ করি এমন কথা বলে যে কথা বলা আমাদের উচিত নয় এই জীব দিয়ে আমরা এমন কাজ করি যা করা উচিত নয় বাজা করা আমাদের জন্য নিষেধ করা হয়েছে এই জীব দিয়ে আমরা মানুষের সামনাসামনি প্রশংসা করি অনেককে আমরা নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা অনেক সময় মানুষের মুখে মুখে প্রশংসা করি খুব প্রশংসায় বাড়াবাড়ি করি এটাও কিন্তু আমাদের জীব দ্বারা সংঘটিত একটা আপদ বা একটা কুকর্ম যা কিন্তু উচিত নয় হাজিসে এ ব্যাপারে আমাদেরকে নিষেধ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের সামনে একজন একজনের প্রশংসা করছিল সামিয়ান্নবী সাল্লাহাম রাজা রাজুলিনেবা কাতা তা অনকা সাহেব সাথীর গরদান কেটে দিলে তুমি তোমার সাথীর গরদান কেটে দিলে দুর্ভোগ তোমার জন্য তুমি এই কাজটা করলে কয়েকবার আল্লাহ নবী সাল আল সাল্লাম এই কথাটা বললেন তারপরে তিনি বললেন তোমাদের মধ্যে যারা একান্তই কারো প্রশংসা করতে চায় তখন সে যেন বলে আহু কাদা আমি তাকে এরকম মনে করি আল্লাহ হাসি বাহু জানেন ভালো জানেন্লাহ আল্লাহ আহদা আর আল্লাহর ওপরে আমি কারো ভালো হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না কারো পরিশুদ্ধতা ঘোষণা করতে পারবো না যে সে এরকম বা ওই রকম আল্লাহ ভালো জানেন তো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এখানে আমাদেরকে তরিকা শিখাই দিচ্ছেন যে আমরা যেন কারো মুখোমুখি প্রশংসা না করি বা প্রশংসায় যেন বাড়াবাড়ি না করি অনুরূপভাবে ভাবে আরেকটি হাদিসের মধ্যে আসছে সেটা বখারি মুসলিমের হাদিস যে আল্লাহ রসুল এক ব্যক্তিকে অন্য উপর ব্যক্তির প্রশংসা করতে দেখে বললেন আহলাক তুম আহার রাজুল তুমি তোমার সাথীর পিঠটা কেটে ফেললে বা তার বর্দনটা তুমি কেটে ফেললে অত ভাইরা আমার জীব দিয়ে প্রশংসায় বাড়াবাড়ি করা বা জীব দিয়ে কারো সামনাসানি প্রশংসা করা এটাও আমাদের জীব দিয়ে সংঘটিত বিপদ বা আপদ যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিছু প্রশংসা আছে যা জায়জ করা যায় এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামো হাদিসে প্রশংসা করেছেন বা কারো ভালো হওয়ার ঘোষণা দিয়েছেন সাদ রাদিয়া আল্লাহ তালা আনহো বলছেন মা সাহেত্নবিয়া সাল্লাহ আলী ওসাল্লামা কাল আহদিন আল্লাহ এরকম কথা বলতে শুনিনি যে সে জান্নাসীদের একজন অথচ সে আল্লাহর জমিনে চলাফেরা করতে আছে আল্লাহর জমিনে চলাফেরার অত অবস্থা এমন কোন মানুষের ব্যাপারে আল্লাহর নবীকে কথা বলতে শুনিনি যে সে জান্নাত একজন তবে আল্লাহ রসুল বিন সালাম সম্পর্কে বলেছিলেন সে জান্নাতবাসীদের একজন অথচ তখন তিনি জীবিত ছিলেন এবং তিনি আল্লাহ করছিলেন তো এটা হচ্ছে আল্লাহ রসুলের করা একটি প্রশংসা এই ধরনের প্রশংসা যেটা যোগ্য প্রাপ্য এবং সে তার হকদার এরকম প্রশংসা যদি কারো কেউ করে তাতে কোনো বাধা নেই বা মানে হচ্ছে প্রশংসা যেন এমন পর্যায়ে দিয়ে না পৌঁছে যায় যে প্রশংসা করার কারণে প্রশংসিত ব্যক্তি যার প্রশংসা করা হয় সে হয়তো গর্বে ফুলে যাবে তার মধ্যে হয়তো অহংকার চলে আসবে বা সে হয়তো কোনো ফিতনাই পতিত হয়ে যেতে পারে নিজেকে বড় ভেবে নিতে পারে নিজের মধ্যে গর্ভ চলে আসতে পারে এরকম ধরনের প্রশংসা নিষেধ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবু বাকারের প্রশংসা করেছেন দেখেন আল্লাহ নবী যখন বললেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফাফিন্নার বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী যখন একথা বললেন যার নুগি প্যান্ট পাজামা টাকনুগিরার নিচে গ্রন্থের নিচে ঝুলবে তার ঠিকানা জানান নাম যখন আল্লাহ নবী এ কথা বললেন তখন হজরত আবুাক রাজি আল্লাহ বললেন্লাহ আমার নুগির এক ধার সবসময় নিচেই নেমে যায় নিচেই ঝুলে যায় তখন আল্লাহ রসুলাম বললেন ইন্না কাল আস্তা মিন হোম তুমি ওদের মধ্যে কার নও তোমার ব্যাপারটা আলাদা এখানে রাসুরে করিম সাল্লাম হজরত আবু বাকরের প্রশংসাই তো করলেন তুমি তাদের ইচ্ছাকৃতভাবে যারা নুগি ঝুলিয়ে পড়ে এখানে রাসুরে করিম সাল্লাম হজরত আবু বাকরের প্রশংসাই করলেন এইভাবে আল্লাহ রসুল সাল আল্লাম হজর উমারের প্রশংসা করেছেন হজরতমারাদি আল্লাহকে তিনি লক্ষ্য করে বললেন হে উমার শয়তান যখন তোমাকে কোনো গলিতে চলতে দেখে তখন শয়তান কিন্তু আর ওই গলিতে চলে না বরং সে তখন অন্য রাস্তা ধরে এখানে সাল্লাম হজরতের উমারের প্রশংসাই তো করলেন এইভাবে হাদিসে সাহাবিদের ফদিলতে যে সমস্ত বার্তাগুলি এসেছে সেগুলাও এই পর্যায়ে পড়বে যেগুলাকে বলা হয় যে প্রশংসা জায়জ এরকম কথা বা এরকম বাণী বলা যায় যার সম্পর্কে বলা হবে সে কোনো ফিৎনাই যাবে না বা তার মধ্যে গর্ব আসবে না সে কোনো অহংকারে পতিত হবে না এরকম প্রশংসা করা যায় তাতে করা এটা আমাদেরকে নিষেধ করা হয়েছে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফে বর্ণিত হাদিসে যে যারা মানুষের মুখে মুখে প্রশংসা করে তাদের মুখে মাটি ছিটিয়ে দাও ধুরা ছিটিয়ে দাও তো এসব হাদিস থেকে বোঝা যায় যে প্রশংসাতে বাড়াবাড়ি করা যাবে না আর এমন প্রশংসা করা যাবে না যে প্রশংসা পাওয়ার সে যোগ্য নয় আমরা তো নিজেদের স্বার্থে প্রশংসা করি সে প্রশংসা পাওয়ার সে যোগ্যই নয় অথচ তাকে আমরা বড় করে এমনভাবে বায়ান করি যে এক বিরাট মহান মানুষ তাকে মহান বানিয়ে দিই আর সে তখন ফুলে যায় আর মনে করি আসলেই আমি বিরাট ও মহান মানুষ यही से निजेक मन कर प्रशंसा करीब अनुरूप भाव जीव दिए क्या कर प्रकाश करा पाप कर लेतप्त होते पप कर ले लज्जित होते सरम करते हैं सब थे बड़ सरम करते मोहान अल्लाह रबुल आलमीन के, के। जो आल्ला पाप करते निषेध कर पापा हो जाए তাহলে লজ্জিত অবস্থায় আল্লাহর কাছে তবা করতে হয় আল্লা গ আমি অনুতপ্ত আল্লা গ আমি লজ্জিত আমি আর এরকম কাজ করব না তা না করে যদি আমি আবার পাপকে প্রকাশ করি বেড়াই তাহলে এটা এক চরম বিপদ বা চরম জিনিস যা এই জীব আমরা করে থাকি পাপ করে অনুতপ্ত অবস্থায় লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে তোবা করে আল্লাহ তাকে মাফ করবেন কিন্তু পাপ করে বাহাদুরি দেখিয়ে পাপকে প্রচার করে যে বেড়ায় তাকে আল্লাহ মাফ করবেন না আর এ কথা বলে গেছেন বিশ্ব নবী মুহ তিনিা কদা কিন্তু তাকে মাফ করবেন না যে পাপ করে পাপের প্রচার করে বেড়ায় লোককে বলে বেড়ায় বাহাদুরি দেখায় আমি এই করেছি আমি ওই করেছি মানে তার ভয় নেই সে মনে করে আমাকে কি করবে কি দুনিয়ার আদালত বিরত নিচ্ছি eliminate misconceptions about religion get enlightened witness dr. Zakir naik in a battle of words dekhun shammukh shamore kaal raat not aip a puno shamprachar shakal chai dost a bangladesh peace tv banglaya muhammad sallallahu alaihi wa sallamir moni buktar zabir radiallahu anhubalim আমি রসুল্লাহরিক হাতির সংখ্যা একশো সাতচল্লিশ समाज लोक देखे बुझाते हेदायत दिए थके पुनर स्वागत जाना आल्ला सबा के माफ करब पप कर पर प्रकाश कर लोक के बोले बेड़ा बहादुरी देखा এরকম লোকদেরকে আল্লাহ মাফ করবেন না তাই রসুল করিম সাল্লা সাল্লামের একটা হাদিস পরিবেশন করলাম যে আল্লাহ নবী বললেন যে আমার প্রত্যেককে আল্লাহ তালা মাফ করবেন কিন্তু তাকে মাফ করবেন না যে পাপ করে পাপের প্রকাশ করে বেড়ায় অর্থাৎ সে রাতে কোনো পাপ করে আল্লাহ তালা তার পাপটাকে গোপনে রাখেন কিন্তু এই লোক সকালে উঠে আর বলে হে অমুক অমুক আমি আজ রাতে এই এই করেছি আমি গত রাতে এই এই কাজ করেছি অত সে রাত্রি যাপন করেছিল রাত্রি অতিবাহিত করেছিল আল্লাহ তার পাপকে গোপন রেখেছিলেন কিন্তু সকালে উঠে সে আল্লাহর এই গোপন রাখা জিনিসটাকে আল্লাহর আবৃত পর্দাকে সে খুলে দেয় আর বলে আমি এই এই করেছি এরকম লক্ষ্যে আল্লাহ রাবুল আলমিন মাফ করবেন না তো ভাইর আমার কথা হচ্ছে আমাদের জীবের আপদের মধ্যে এটা একটা আপদ এটা একটা কুকর্ম যে আমরা পাপ করে এই জীব দিয়ে আবার প্রকাশ করে বেড়াই যে আমি এই করেছি তাই করেছি বাহাদুরি দেখাই বিরাট যেন একটা কাজ করে ফেলেছে লজ্জিত হবে অনুতপ্ত হবে তা না হয়ে বাহাদুরি দেখাতে গেলে এটা চরম ধৃষ্টতা এবং চরম অন্যায় বলে আল্লাহর কাছে পরিগণিত হয় তাই আল্লাহ রবুল আলমিন এই ধরনের মানুষকে মাফ করবেন না ভাইর আমার আরো জীবের আপেদ হচ্ছে যে আমরা একে অপরকে গালাগালি করি আর মোমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি মোমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা সাবধান থাকতে হবে অনেক সময় কোনো মানুষ নামাজ পড়ে আমি নামাজ পড়ি না আরে নামাজ পড়ে বাড়া নামাজি হয়ে গেছে বড় টুপিয়ালা হয়ে গেছে আরে দেখ খুব নামাজি এই যে এইভাবে উপহাস যে আমরা করি খুব ছোট মনে করি সাধারণ মনে করি কিন্তু এই কথাগুলা কিন্তু খুব ছোট আর খুব সাধারণ ব্যাপার নয় কারণ মোমিনদেরকে নিয়ে ঠাট্ট বিদ্রুপ করতে আল্লাহ কোরআনে আমাদেরকে নিষেধ করেছেন সুরা হুজরা আল্লাহ তালা বলছেন হে ইমানদার গুণ্ডা তোমাদের কেউ জানো কাউকে ঠাট্টা বিদ্রুপ না করে হতে পারে যারা ঠাট্টা বিদ্রুপ করছে তাদের থেকে ওরা উত্তম যাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করা হচ্ছে কোন মহিলা যেন কোন মহিলাকে ঠাট্টা বিদ্রুপ না করে কোনো মহিলা যেন কোনো মহিলার সাথে উপহাস না করে হতে পারে যে মহিলাদেরকে নিয়ে উপহাস করা হচ্ছে তারা হচ্ছে ওদের থেকে উত্তম ও শ্রেষ্ঠ যারা উপহাস ও বিদ্রুপ করছে ওয়ালা তাল আর তোমরা একে অপরকে যারা তোবা করবে না তারাই হবে জালেম অত্যাচারী এখানে মহান আল্লাহ আলমিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে মোমিনদেরকে নিয়ে যেন উপহাস আর ঠাট্টা বিদ্রুপ না করে। আমি যে ভাইটাকে নিয়ে ঠাট্টা করছি আমি যাকে বিদ্রুপ করছি উপহাস করছে হতে পারে ইমানি গুণের কারণে সে আমার থেকে অনেক উত্তম অনুরূপ হবে যে মহিলা অন্য কোনো মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস করছে ওই মহিলা তার থেকে অনেক উত্তম যে ঠাট্টা ও বিদ্রুপ করছে তাই কাউকে নিয়ে কোন মোমেন ভাইদেরকে নিয়ে ঠাট্টা ও বিদ্রুপ করা যায় না মুসলমানরা ভাই ভাই এ কথা মনে সবসময় গেঁথে রাখতে হয় কোনো মুসলমান ওপর মুসলমানকে ঠাট্টা করবে না বিদ্রুপ করবে না উপহাস করবে না রাসুলের করিম সাল্লাহ আলাই সাল্লামের বিভিন্ন হাদিসে এই ধরনের জিনিস থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে এমন কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাবধার করেছেন তাদেরকে যারা সাহাবিদের সামনেও কটুক্তি করে যারা সাহাবিদেরকে নিয়ে গালাগালি করে যারা সাহাবিদের সম্পর্কে মন্তব্য করে আছে দুনিয়াতে এমন মানুষ যারা সাহাবিদের ওপরেও দোষ লাগাতে আমি ওদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আর ওরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে সুবান আল্লাহ যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হওয়ার ঘোষণা দেন যার সম্পর্কে আল্লাহ বলেন যে আমি তার প্রতি সন্তুষ্ট এটা কি ছোট্ট কথা এটা কি সামান্য কথা মহান আল্লাহ রবুল আলমীর ঘোষণা করছেন আমি সাহাবিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আর সাহাবিরাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এই যারা সাহাবি এই যাদের সম্মান সেই সাহাবিদেরকে নিয়ে আমরা কটোক্তি করব, তাদের স্থানে আমরা ব্যধবি করব, তাদেরকে নিয়ে আমরা মন্তব্য করবো খবরদার ইমান থাকবে না কোনো সাহাবি সম্পর্কে মন্তব্য করলে সব জান্নাতি সাহাবি আল্লাহ নবীর সাহাবিদ দুনিয়াতে যত এসেছিলেন আবু পাকার থেকে নিয়ে তার নিম্ন হয়েছেন তারা সবাই জান্নাতি নিয়ে তাই আমাদেরকে নিঃশেষ করে বলছেন আমার কোনোক্তি করো না আমার কোন সাহাবির সাথে বেদবি করো না কারণ তোমরা যদি অহুদ পাহাড় সমান সোনা খরচ করো অহুদ পাহাড় বিরাট পাহাড় মদিনাতে আছে এই পাহাড় গোটা মদিনাকে ঘিরে আছে এই পাহাড় অহুদ পাহাড় আল্লাহ নবী বলছেন যদি ওই পাহাড় সমান তোমরা আল্লাহা ব্যয় করো সোনা খরচ করতে পারবে না আমার সাহাবীরকে গালি দিও না তাদের যে নেকি আছে তাদের নেকির যে পরিমাণ আছে সেই পরিমাণের এক মুদ পরিমাণেও এক মুদ সমানও তোমাদের নেকি হবে না এমনকি নিয়ে যদি একটা বিরাট আপদ যা হয়তো কালকে কেমতের মাঠে আমাদেরকে বিরাট বিপদের সম্মুখীন করে ফেলবে তো ভাইরা আমার সাহাবিদেরকেও গালিগালাজ করা যাবে না তাদের সামনে কোনো কটুক্তি করা যাবে না অনুরূপ কোনো মুসলমান ভাইকেও कथा बला जा हादी के निषेध करना जमन क्यों मुसलमान भाई बोलने काफेर एट निषेध आल्ला रसुल्लाम हादीस मध्य बोले क्यों जदि मुसलमान भाई के काफे और काफे ना तो ये कथाटा जे बोले वक्ता इसे लेगे जाए जुदी काफेर बोलने मुसलमान भाई के से काफे नये अपार कथाटा इसे लेगे जाए অনুরূপ রাসুল করিম সাল্লাম আর একটি বলছেন মুমিনের মধ্যে থাকে না সব সময় নিজেকে এই সমস্ত অভ্যাস থেকে এই সমস্ত জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তো ভাইর আমার কথা হচ্ছে যে কোনো অন্য মুসলমানকেও গালি দেওয়া যাবে না এবং তাদের সাথে ঠাট্টাও বিদ্রুপ করা যাবে না বিশ্ব নবী ফাসিকি কাজ এটা হচ্ছে ফাঁসি কি জিনিস আর কোনো মুসলমানকে হত্যা করা এটা হচ্ছে কুফুরি এরকম কাজ করা একেবারে আমাদেরকে নিষেধ করা হয়েছে এরকম কাজ যেন আমরা না করি আরো একটি আসছে সেই বলেছেন যখন তারা এই গালি দেওয়ার কারণে যে দোষ হয় সেই দোষটা তাদের একজনের ওপরে বর্তায় আর সেটা তার উপরে বর্তাবে যে প্রথমে গালি দেওয়া শুরু করেছিল প্রথমে যে গালিগালা শুরু করেছিল তার উপরে এসে এই দোষটা লাগবে যদি যাকে গালি দিচ্ছে সে সীমালঙ্ঘনকারী না হয় মানে আমাকে যদি কেউ গালি দেয় আর আমি যদি তার গালির উত্তর না দিই বা আমি যদি সীমালঙ্ঘন না করি তাহলে যে গালি দেওয়া শুরু করেছে আমার সাথে তার উপরেই এই জিনিসটা এসে লাগবে কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু এই এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলছেন যদি কেউ তার কোনো মুসলমান ভাইকে কাফের বলে কিমা আল্লাহর দুশ্মন বলে আর সে যদি আসলেই তা না হয় তাহলে এই কথাটা এই বলাটা সেই বক্তার ওপরই ফিরে আসবে যে তার কোনো মুসলমান কাফের বা তাকে আল্লাহর দুশ্মন বলেছে এই এইভাবে আমরা একের ওপরকে কোন সময় কাফের বলে খোটা দিই কাউকে মুনাফিক বলে খোটা দিই কাউকে আল্লাহর দুশ্মন বলে দিই কাউকে আরো কিছু বলে দি এরকম কথা বলা কিন্তু কোনো মতেই জায়েজ হবে না কোনো মতেই ঠিক হবে না এই জীবের হেফাজত করতে হলে এই সমস্ত কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আর এ কথাটা কোরআনের সবসময় মনে রাখতে হবে যে আয়তে আল্লাহ রবীন্দ্র করে বলেছেন এই আয়তে আল্লাহ রব আমাদেরকে বলেছেন যে তোমরা এমন জিনিসের পিছনে পড়ো না যে ব্যাপারে তোমাদের কোনো সঠিক ধারণা বা সঠিক কোনো জ্ঞান নেই মনে রেখে দিবে যে কান আল্লাহ দিয়েছেন সেই কান সম্পর্কে যে অন্তঃকরণ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সেই অন্তঃকরণ সম্পর্কে কালকে কি আমাদের মাঠে জিজ্ঞাসা করবেন বা তোমরা জিজ্ঞাসিত হবে কালকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কানকে কিভাবে কোন কথা শোনার কাজে ব্যবহার করেছিলে চোখ দিয়ে তুমি কোন জিনিস দেখেছিলে আর অন্তর দিয়ে তুমি কি চিন্তা সঠিক করেছি না করতে পারি এবং যাতে করে আমরা কাউকে গালি গালাজ না করি এই জীব দিয়ে যেন কাউকে আমরা মোনাফেক আখ্যা না দিই কাউকে যেন কাফের না বলি বা কারো ওপরে যেন লাল না করে কারো মর্মে যেন খোটা না দিই কারো মনে যেন দুঃখ না দিই সব সময় এই জিনিসগুলি হেফাজত করা রাখার চেষ্টা করতে হবে তা না হলে আমাদের অবস্থা এই হবে যে আমাদের সবকিছু থাকবে আর অসৎ ব্যবহার করার কারণে আল্লাহ রা আলমিন আল্লাহ বলছেন অনেক মানুষ জিন ও মানুষ জাহান নামে চলে যাবে কারণ তাদের চোখ ছিল কিন্তু চোখ দিয়ে দেখেনি দেখেনি মানে কি দেখি তো সবকিছুই আল্লাহ বলছে চোখ ছিল চোখ দিয়ে দেখেনি আমরা যেমন অনেক সময় কথাই বলি যে কি আর বলবো ছেলেটা কথা শুনে না ছেলেটা কথা শুনে না মানে কি আসলে ছেলেটা কালা আপনি কি ছেলেটা কালা বলতে চাইছেন আপনি আপনার ছেলের সম্পর্কে আমি আমার ছেলের সম্পর্কে এই ধরনের কথা আমরা বলি যে আমার ছেলেটা কথা শুনে না কথা শুনে না মানে কি মানে কথা মানে না আপনি বলেন এটা কর করে না আপনি বলুন ওখানে যাস না সেখানে যাই আপনি বলেন এটা করতে না সেটা করে তো কথা শুনে না মানে হচ্ছে কথা মানে না আল্লাহ বলছেন তাদের চোখ ছিল কিন্তু দেখেনি দেখেনি মানে কি মানে দেখেছে কিন্তু ওই জিনিস দেখেছে যে জিনিস দেখতে আল্লাহ নিষেধ করেছেন কান ছিল শুনে নি শুনে মানে কি শুনেছে কিন্তু যে জিনিস শোনা নিষেধ ছিল সে জিনিস শুনেছে যে জিনিস শুনতে তাদেরকে নিষেধ করা হয়েছিল তা শুনেছে যে জিনিস শুনতে বলা হয়েছো চুষ্দ জীব জন্তুর মত হচ্ছে তাদের অবস্থা বালহুম আদাল বরং তারা তার থেকেও আরো নিকৃষ্টতম আল্লাহ মুহাম্মদ ও আলা আলহি ও সাহি আজমাইন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 उ रोड बंबर शून्य টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মাধ্যমে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 যেভাবে মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হক পথ অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কাছে পৌঁছিয়ে कथाज हादिसर इतिब क्रम विकास मंगलवार और शनिवार रुन सम्प्रचार सकाल साढ़े छंगे भी